আনাস রজ্লাহ তআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সলাল্লাহ আলাস সাল্লামের সময়ে কুনুত ফাজর ও মাগরিবের সালাতে পড়া হতো